াহিমিন এই কিতাব জগৎ সময়ের প্রতিপালকন নিকট হইতে অবতীর্ণ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 আল্লাহ যিনি আকাশ মন্ডলী পৃথিবী উভয়ের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে অতঃপর তিনি আর সমাসীন হন তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই এবং সুপারিশ কারিও নাই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত কিছুই তাঁহার সমীপে সমর্থিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশালী পরম দয়ালু যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং করদম হইতে মানব সৃষ্টি সূচনা করিয়াছেন অতঃপর তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে করুন পরে তিনি উহাকে কে করিয়াছেন ছুটামো এবং উহাতে ফুকিয়ে দিয়েছেন তাহার রুহু হইতে এবং তোমাদের কে দিয়াছেন কর্ণ চু ও অন্তকরণ। তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো উহারা বলে আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতি বালকের সাক্ষাৎ অস্বীকার করে يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون بلو تمدر جنو نجوكتو ميتور فرشتا تمدر تانحرن کري بي ابو سوشي تمدر تمدر پرتبالوك نکر پرتننت ہوئي بي ولو ترائد المجرموننا كسو رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا اننا موقنون حائل তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধবধন হইয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো আমরা সৎকর্ম করিব আমরা তো দীর্ঘ বিশ্বাসী अमी कर प्रत्येक व्यक्ति के सत्पथेचाल कर सत्य निश्चय जीन और मानुष उभय द्वारा जान नाम पूर्ण कर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 এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি উহ তাহারা ব্যয় করে কেহুই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হইয়াছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারী নেয় উা সমান নহে যারা ইমান আনে সৎকর্ম করে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ তাহাদের আপ্যায়নের জন্য তাহাদের স্থায়ী বাসস্থান হইবে জান্ এবং যারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম যখনই উহারা জাহান হইতে বাহির হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নিশাস্তি কে তোমরা মিথ্যা বলিতে গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাইবো যাহাতে উহরা ফিরিয়ে আসে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 আমি ইহাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম আর আমি উহাদের মধ্য হইতে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনাবলিতে দৃঢ় বিশ্বাসী ربك هو يفصل بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون ورد বিষয় মতবিরোধ করতেছে তোমার প্রতিপালকই কিয়ামতের দিন তাদের মধ্যে বিচার ফয়সালা করিয়া দিবেন لهم كم اهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لايات افلا يسمعون ইহ কি তাহাদেরকে পথ প্রদর্শন করিল না যে আমি তো উহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাহাদের বাসভূমিতে থাকে ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে তবু কি ইহারা শুনিবে না উহারা কি লক্ষ্য করে না আমি উষর ভূমির উপর পানি প্রভাবিত করিয়া উহার সাহায্যে উদ্গত করি শস্য যা হইতে আহার্য গ্রহণ করে উহাদের উহার আও উহারা কি তবু লক্ষ্য করিবে না উহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হইবে এই ফয়ে সালা বলো ফয়সালার দিনে কাফিরদের এমন আনয়ন উহাদের কোনো কাজে আসবে না এবং উহাদেরকে অবকাশ দেওয়া হইবে না অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো উহারও অপেক্ষা করিতেছে